আপনার বক্তব্যে শ্রোতা এই মাসলিসে আমরা যারা বসি আলহামদুলিল্লাহ আমি তো প্রথমেই বলছি এখানে যারা বসে আমরা সবাই আলহামদুলিল্লাহ এখানে উচ্চশিক্ষিত এবং সবাই সমাজের বিভিন্ন স্তরে আমরা প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ তো এজন্য জন্য আপনাদেরকে খালি ইশারা দিলেই দড়ায় দিলেই আমরা এটা দ্রুত বের করে ফেলতে পারবো এটা ভালো করে বিস্তারিত ব্যাখ্যা দরকার হয় না তো এই হারুত আর মারুত সুরাল বাকার একশো দুই নম্বর আয়াতে যে দুই দুজনের দুইটা নাম আসছে হারুত এবং মারুত। এই দুইজন ফেরত থাকি না এটা আমরা আলহামদুলিল্লাহ এখন তো অ্যালেম চর্চা করা অ্যালেম অর্জন করা সহজ এই জন্য আপনি ইংলিশেই আপনি এটা চার্জ দেবেন আপনি দেখবেন যে শাইকবিন বাজ রাহেমা উল্লার পতোয়া শেখ সাইমিন রাহেমা উল্লার পতোয়া তারপরে আপনার ইসলাম কিউএ ডট কমে গিয়ে আপনি চার্জ দিবেন এই অসংখ্য কোরআনচুন্না ভিত্তিক আলোচনা এখানে পেয়ে যাবেন হারুত এবং মারুত দুজন মালা ইকাকিডা ফেরস্তাকিনা এ নিয়ে একতালাপ আছে মুফাসরিনেকারের মধ্যেই একতালাপ আছে ইমাম দহাক রাহেমাহুল্লাহ তিনি এখানে ওয়ামা উন্া আলাল মালাকাইনে বিভা বেলাহারুতা এখানে তিনি তো এখানে একটা হইলো আলাল মালেকাইনে মালেকোন মানে বাদশাহ মালাক মানে ফেরেস্তা মালাকাইনে মানে দুইজন ফেরস্তা আর মালেকাইনে মানে দুইজন। বাদশাহ তো ইমাম দহাক বলতেন যে এখানে আল আলাল মালেকাইনে আমার এই দুইজন বাদশার উপরে আমি নাজিল করি নাই তাদের উপরে নাজিল হয় নাই এখানে মাতা কেউ কেউ বলছেন যে এটা নেগেটিভ আবার কেউ কে না এটা পজিটিভ এটা নিয়েও আবার আছে মানে একটা হইলো অবতীর্ণ যা হয়েছে যেটা আমরা তাল আবাদ সব সময় মালাকাইনে দুজন ফেরস্তা এই দুইজন ফেরস্তা বলতে মুশরেখেরা বলতো যে জাদু পৃথিবীতে শিক্ষা দিছে জিবরিল আলাইহিসালাম আর हारत के प्रश्न फेरेस्तारा मानुषर आकृति धारण कर पृथ्वी मानुष के जदू शिखे फेरस्तारा मानुष के तौहित शिखाय शिखाय আকেইদার যে শোনো তোমরা যে দুইজন ফেরস্তার কথা বলতেছ জিব্রাইল আর জাদু শিখেছে এটা মিথ্যা কথা আমার জিব্রাহ আর মিকেল পৃথিবীতে জাদু শিখে নেয় তারা নিয়ে যাবে কেন তারা ওহি নিয়ে গেছেন পৃথিবীতে এখানে হারুতার মারত বলতে দুজন রাজু লাইনে দুজন ব্যক্তি আর মালাক্তা তবে হারুত এবং মারুত দুইজনকে ফেরস্তা বলছেন যে তারা দুজন ও ফেরস্তা আবার অনেক তাপসির কারকেরা বলছেন যে না হারুতারুৎ কোন ফেরস্তা না এরা দুজন মানুষ এরা ইরাকের বাবল নগরীতে মানুষকে জাদু শিখাইত এটা একটা ফেতনা তো যাই হোক মানে মূল কথা হলো এই দুজন ফেরস্তা কি ফেরস্তানা এটা নিয়ে যুগে যুগে আলুল এলেমদের মধ্যে একটা লাভ ছিল তো এই আমরা বিশ্বাস করতে পারি ফেরস্তা বিশ্বাস করলে কোনো গুণা হবে না যেহেতু অনেক আহালেমেরা বলছেন আবার কেউ যদি বিশ্বাস করেন এক তালাভ থাকবে না যখন একতালাভ হবে তখন এটা আর আকাইদার মৌলিক বিষয় থাকবে না এখন কেউ এই দুজনকে ফেরস্তা বিশ্বাস করলেও তার ইমানের কোন ক্ষতি হবে না কেউ ফেরস্তা না বিশ্বাস করলেও ইমানের কোন ক্ষতি হবে না যার মুজিদ আছে তার ঠিক অথবা ব্যাখ্যাটা কি আমাদের জানালেন এটি কোরআন একাডেমির একটি আয়াতের আয়াত আল্লাহ আল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দেন না বা যে নিজেকে গোমরাহির উপযুক্ত বানায় আল্লাহ গোমরা করে দেন এই কথা বলা যাবে না আল্লাহ কাউকে সরাসরি গোমরা করেন না গোমরা সে নিজে হয় এই জন্য ওমাই যে निजेके गुमराहरुक्त बना हेदायत वाली मानी अभिभावक मुर्शिद मानी पथ प्रदर्शक तुम अभिभावक पथ प्रदर्शक पाने कीसर पाना हेदायत देवार्ज मान आल्ला हेदायत ना, ना।, ना, ना? दें तो दुनिया शक्ति नहीं ताकि हेदायत दीते এই কথাটা কোরআন এক বিভিন্ন ভাবে আসছে আর নবী না। তো সুফিবাদের একটি চরম ক্ষতিকর দিক সুফিবাদের সবচেয়ে ক্ষতিকর বড় একটা ক্ষতিকর দিক হইল যে তারা সবসময় কোরআনের আয়াত বিকৃত ব্যাখ্যা করে কোরআন এর আয়াত কে তাল বিজেদের স্বার্থের অনুকূলে আপনি বলেন যে আসমানে জমিনে এমন কেউ নাই যে গায়েব জানে ইল্লাল্লাহ শুধু জানে কে কোরআন আছে গেছে তো আছে ইবিস কোরআনে ফেরাউন আছে তো কোরআনে থাকলে কি এটা জিকির করা যাবে এটা বিকৃত ব্যাখ্যা অর্থাৎ কোরআনার এক আয়াত কে নিজের স্বার্থে এক জায়গায় তাবিল করা লাগাই দেওয়া এখানে আল্লাহাকেন আল্লাহ তাকে হেদায়ত দিবেন না তাকে আল্লাহ এখানে আল্লাহকে হেদায়তের আল্লাহ আল্লাহ আল্লাহ হলেন মুমিনদের ওয়ালি আল্লাহ ছাড়া কাউকে ওয়ালি মুর্শিদ পাওয়া যাবে না এটার সাথে যার মুর্শিদ আছে তার হেদায়ত আছে মুর্শিদ নেই তার হেদায়তর্শিদ তো একজনে তিনি তো আছে এই আল্লাহ কিন্তু কেউ যদি আল্লাহ কে মুর্শিদরে হেদায়তায় আল্লাহকে যদি মুর্শিদ বানায় তা আল্লাহ তাকে হেদায়তের রাস্তা দেখাই দিবেন আল্লাহকে ধরল না হে ধরছে আরেক জায়গায় তাহলে সে হেদায়ত পাবে না কিছুই পাবে না অথচ এটাকে বিকৃত ব্যাখ্যা করে বোঝানো হচ্ছে যে যার মুর্শিদাস মানে ওখানে বুঝাচ্ছে যার ফির আছে তার হেদায়ত আছে যে ব্যাখ্যা দিছেন তার বাহিরে এখন চোদ্দশো বছর পরে নতুন করে কারো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই তাহলে এই চোদ্দশো বছরে সব তাপসির আপনারা দেখেন আমরা দেখি কোন তাপসিরে কিন্তু এই ব্যাখ্যা নাই যে যার जी प्रथम कथा हलो আসাদ আসাদ রসুল্লাহ এখানে সাল্লাহ আলাম বললে তাহলে আজানের জবাবে হয়নি সুন্নতের খেলাফ মানে নবী সাল্লা সাল্লামকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসাটা যেভাবে সাহাবাহাম ভালোবাসছেন নবী সালাম যেভাবে শিখাইছেন আল্লাহ যেভাবে শিখেছেন সেভাবে নিজের মন গোটা ভালোবাসলে বলছেন যখন তোমরা যা বলবে তোমরা তা বলবো মহাজ্জিন বলতে আসাদুহ মোহাম্মদ রাসুল্লাহ আমিও বলবো আসাদুহ মোহাম্মদ কি সালাম বলতেছে নাকি তাহলে মুদিন বলতেছে একটা আমি বলতেছে একটা তাহলে নবিস্লামের নির্দেশের লঙ্ঘন তবে নবী সাল্লা সাল্লাম নিজে বলে দিছেন হাইয়া আলাহ সালিয়া পালা বললে তোমরা এটা না বলি বলবা লাষাদসালি তোমরা বলেন নাই তবে নবী সালামের উপরে দরুদ পড়তে বলছেন কোন সময় যখন শেষ হবে আজান তারপরে বলছেন সুম্মা সাল্ল আলাই আমার উপরে দরুদ পড়ো তাহলে দরুটা আজানের শেষে আজানের আগেও না আর আসাদ মহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে যখন রাসুল উল্লাহ থাকে এর দরুদ আর বড় দরুদ আর নাই কারণ মোহাম্মদ সাল্লা সাল্লামকে রাসুল মেনে নেওয়া এটাই তো সবচেয়ে বড় দরুদ একজন নবী সালাম রাসালতে বিশ্বাস করে না এমনে দোয়া করে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আপনার রহমত নাজিল করেন শান্তি বর্ষণ করেন তাহলে দোয়া করে লাভ কি কারণ ওই দোয়ার আগে তার মোহাম্মদকে আল্লাহ রাসুল মানতে হবে এই দোয়া তো ধরেন আবু আবু তালেবো করছে থাকে তখন এর থেকে আর বড় দোরদার হয় না কোরআনে ধরেন সুরালের মধ্যে আছে না এখন ইমাম সাহেব করতেছে না নামাজ বাতিল তাহলে নবী সালামের উপরে দৌর কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে ওইটাও সুন্নত অনুযায়ী পড়তে হবে এই জন্য বলা সুন্নতের খালাব আর এইভাবে করা এটাও সুন্নতের খালাফ কারণ এই ব্যাপারে কোন সহিমন করে এটা আমরা সবাই জানি হবে এখানে যে বিভক্তির কথাটা বলছেন এটা গণা গনা তেহাত্তর না মানে এটা হলো অসংখ্য বোঝানোর জন্য নবী সাল্লাহাম বলছেন মানে ইসলামা বাহাত্তরের মতো হয়েছে আমার মত আরো বাড়তি আরো বেশি দলে দলে বিভক্ত হবে তার অত্যয় গণাগণাতে হইতে হবে কমও হবে না বেশি হবে না আর এই বিভক্তিটা আকেইদার বিভক্তি এটা আমলের ফেঁকি বিভক্তি না ফেঁকার মশালা ওই হাত কোথায় বানবে আমিন জোরে বলবে না আসতে বলবো। তারপরে ওই ফেঁকি যে একতলাপ এগুলার কারণে বিভক্তি না বিভক্তিটা হলো আঁকাইদার বিভক্তি যেমন আহল সন্নাওয়াল জামাত আর খারজি মোতাজিরা তারপরে আমরা শিয়া তারপরে জাবরিয়া কাদরিয়া এই যে বিভক্তিগুলো এগুলো বিভক্তির কথা বলছেন আর এই বিভক্তির কারণে জাহান নামে যাবে বিভক্তি হয় এই জন্য আকিদার মাঝাব মানা ফরস মাঝে মাঝে শোনা যায় কেউ কেউ বলে মানা ফরস এই মাঝাব মানা মানে আকেদার মাঝাব আকেদার একটাই পৃথিবীতে হক মাঝাব একটাই আহালু সোনা জামাক আমি এবং আমার সাহাবিরা যেই আকেইদা যেই বিশ্বাস পোষণ করি এই ইমান এই আকেইদা যাদের হবে তারাই নাজপ্রাপ্ত বা এটা কোন দল গোষ্ঠীকে বোঝানো হয়নি के तारा ही ही भाई नीजो के जी विषय ठीक है যে মারি হল রহমত কেমনে জানিলাম সে লন আল্লাহ পাক পুরানে বলি দিছেন ইবলিসের উপর আল্লাহনাম বলছেন তাহলে সুস্পষ্ট দলিলির ভিত্তিতে আমরা জানি গেছি যে এর উপর আল্লাহ লানত করছেন বা তাকে মালন বলতে অসুবিধা নেই কিন্তু একজন মানুষ যখন মারা যান তার উপরে আল্লাহ রহমত করছেন না রহমত করেন নাই আমরা কেউ কিন্তু জানি না এটা আল্লাহ ছাড়া আমরা তার রহমত পাওয়ার জন্য দোয়া করব। কিন্তু সে রহমত পেয়ে গেছেন এই নিশ্চয়তায় ঘোষণা দেওয়া যাবে না এজন্য জন্য বলাটা ঠিক না বলতে হবে রাহেমাহুল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুক রহমতুল্লাহ আলাই আল্লাহ তার উপরে রহম করুক আগে বলা হয়তো রহমতুল্লাহ আলাহ কিন্তু রহমতুল্লাহ আলহি বাক্যটা ব্যাকরণের দৃষ্টিতে বিশুদ্ধ না এই জন্য এটার বিশুদ্ধ বাক্য হল রাহেমাহুল্লাহ বা গাফার আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিক আমরা এগুলো দোয়া করব, কিন্তু তাকে মাঘফুর মারুম সে ক্ষমা পাই গেছে রহমত পেয়ে গেছে এরকম বলা যাবে না তবে আমাদের সমাজে অনেকে এটা না জানিয়ে বলে মানে সে পাই গেছে ঘোষণা দিচ্ছে এটাও বুঝে না এমন করে যে মারহ মানে দোয়া এই এরকম ক্ষেত্রে অজ্ঞতার কারণে এরকম বললে গুণা হবে না তবে যেহেতু পরিবেশটা ঠিক না এজন্য জন্য আস্তে আস্তে বর্জন করা দরকার যেমন আমরা আগে অনেক কিছু খোদা বলতাম এখন আলহামদুলিল্লাহ দেখবেন খোদা শব্দটা প্রায় উঠে গেছে এখন আমরা বলি না এরকম অনেক পরিবেশ আমরা ব্যবহার করতাম না জেনে যেমন আমরা কোরবানির সময় বলি কি আমার বাপের নামে কোরবানি অজ্ঞতাশত ভুল এরকম মারহমটাও এরকম এটা আস্তে আস্তে বাদ দিয়ে আমরা বলবো রাহেমা উল্লাহ আল্লাহ তাকে রহম করুক জি জি আলহামদুলিল্লাহ একটা হলো আর রহমান ও আল্লার তারপরে কোরআন একাডেমি আল্লাহ সাতটা আয়াতে বলছেন আল্লাহ রব আল আরশে আরোহণ করেন এটা আহ জামাতের যত ইমাম আছে এক সবাই আহলুসন্নাবাল জামাতের আকৃদা কারো আকিদার ক্ষেত্রে কোন আকেদার মাঝ হবে সব এক মাঝ এক এক আকা অনুসারী তো সবার আহলুসন্নাবল জামাতের আকিদা হলো। যে আল্লাহ আর্শে আরোহন করা এটা আল্লাহর একটা সিফাত। আল্লাহ বলছেন আমরা জানিতাম না আল্লাহ আর্শে আরোহণ করেন না কোথায় করেন আমরা কি জানিতাম আল্লাহ নিজে জানাইছেন আমাদেরকে যেহেতু আল্লাহ জানাই ফেলছেন এখন আর আপনি এটা অস্বীকার করতে পারবেন না এটার ব্যাখ্যা বিশ্লেষণও করতে পারবেন না এটা নির্ধারণ করা যাবে না আল্লাহ যতটুকু বলছেন ততটুকু বিশ্বাস করতে হবে এটাই হলো আমাদের আকিদা যে আল এস্তা মা আলু ইমাম মালেক রহমতুল্লাহ এই বাক্যটা বলছেন কিন্তু যুগে যুগে এই চোদ্দশো বছর ধরে ওলামাইকার এত পছন্দ করছেন ইমাম মা আলেকের কথাটাকে এটাকে মুখস্থ করে রাখা হয়েছে সব কিতাবে আকে ইমাম মা আলেকের কথাটাই লেখা হয়েছে যে আল এস্তে মা আলোমন যে আল্লাহাকে আরোহণ করেন এটা আমরা আয়াতের মাধ্যমে জানলাম ওয়াল কাইফো মা কিন্তু আল্লাহ কেমনে আরোহণ করেন এটা আমরা জানি না আল্লাহ এটা ব্যাখ্যা করেন নাই তো শেষ রাত্রে আবার পথমাকে এসে নামিয়ে আসেন আদিসে আছে না আচ্ছা তো আল্লাহ কখন আর থাকেন কখন আবার এখানে আসেন আবার দেখা যায় এই শেষ রাত্রি তো চব্বিশ থাকে থাকে না বাংলাদেশে একসময় শেষ রাত্রি আমেরিকা একসময় শেষ রাত্রি জাপান একসময় তো শেষ রাত্রি তাহলে আল্লাহ তো প্রথম আগে আর এই জাতীয় কোনো প্রশ্ন করলে কোনো প্রশ্ন এই ব্যাপারে খাটবে না আল্লাহ যতটুকু বলছেন এতটুকুর উপরে সরল ভাবে যেভাবে আয়াতে আসছে এইভাবে বিশ্বাস করতে হবে এটা শুধু একটা না আরও যতগুলো আল্লাহর সিফাত আছে সব সিফাতের ব্যাপারে এইভাবে। नबीमामी जीवन आबीस हाय साधारण मानुष्ट्रम साधारण मानसरा मारा जा रहा तरह इल्डिग ने चले ग আর হাদিসে যেগুলো আসছে তার জন্য কবরের মধ্যে সে যদি প্রশ্নের উত্তর দেয় তাহলে তার জন্য জান্নাতি লেবাস এসে গেছে জান্নাতি পোশাক এসে গেছে জান্নাতি বিছানা এসে গেছে জান্নাতের দিকে তার জন্য আল্লাপাক দরজা খুলে দিচ্ছেন সে এখানে ঘুমাইতেছে আর যদি সে জাহান নামী হয় তো জাহান নামের পোশাক এসে গেছে জাহান নামের তার বিছানা এসে গেছে জাহান নামের দিকে দরজা খুলে গেছে সে জাহান নামের উষ্ণতা জাহান নামের বিষাক্ততা সে বোক করতেছে এটা হলো সাধারণ আম জনতার ক্ষেত্রে কিন্তু নবির আসুলের বিষয়টা এরকম না নবিরাসুল হায়াতটা হাদিসের মধ্যে আসছে তারা কবরে সোলাত আদায় করে আল্লাপাক তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যান যেমন মেহরাজা রাত্রিতে প্রথম আকাশে দ্বিতীয় আকাশে তৃতীয় আকাশে নবীর সাথে দেখা হয়েছে হ্যাঁ তাহলে তাদের হায়াতটা আমাদের হায়াত থেকে ব্যতিক্রম এটাকে বলা হয় হায়াত সাল্লু আলি ও মানে নবী সাল্লসলাম মৃত্যুর পরে যে দুনিয়াতে যেমন জায়গায় অনেকের সাথে দেখা হয় আমাদের এই বাজারেও দেখা হয়েছে আমাদের এক মুসল্লির সাথে এখানে নদা বাজারেও দেখা হয়েছে হে নাকি নবী এখানে দেখছে নদা বাজারে আবু দেখছে আমি বললাম যে আপনি একটু নিয়ে আসতেন আমরা একটু চা খাওয়াইতাম সরকার বাড়ি মসজিদে নবী সাল সালাম থেকে কিছু নসিহত শুনতামী হয়ে যেতাম নবী সাল দেখে গেলে তো সাহাবিটাই কথা যাই মূল কথা হলো যে নবী সাল সালাম জাগতিক জীবনের মতো জীবিত না নবী সালাম মারা গেছেন এই ব্যাপারে সমস্ত সাহাবাইকে নামের এজমা হয়ে গেছে সমস্ত সাহাবাই কেনা হয়ে গেছে এরপরে গোসল দিচ্ছেন কাফন পরাইছেন কবরে দাপন করছেন জানাজা পড়ছেন তাহলে জিন্দা মানুষের কবরে কবর দেনাকি, জানাজা হয় নাকি कापन पड़े ना गुसल दे ना समस्त सहबाइक नबी सल्ला मृत्युबरण तब मृत्यु परवर्ती जीवन आलदा जी दूर जी आलहदुल्ल दाड़ी रखा दृष्टिकोणीब কোনো কোনো পক্ষী এক্ষেত্রে ফরজ শব্দটি ব্যবহার করছেন কোনো কোনো পক্ষী ওয়াজিব শব্দটি ব্যবহার করছেন দুইটা এক জিনিস কারণ এখানে এক তালাবটা হল ফরজ ওয়াজীবের ক্ষেত্রে কোন পকিরা বলছেন ফরশ সাব্যস্ত করতে পারেন যেমন সদাকাতুল ফিতিরের ব্যাপারে হাদিসে আসছে ফরাদা রসুর সালু আলহ্লাম জাকাত আল ফিত্রে রসুল্লাহাম জাকাতুল ফিতিরকে ফরস করেছেন তাহলে নবী সাল্লাই ফরস করতে পারেন তাহলে নবী সাল্লাহ সাল্লাম এত কঠিন নির্দেশ দিছেন যে তোমরা তোমাদের লেহিয়াকে ছেড়ে দাও ছেড়ে দাও এটাকে বড় করো। এমন নির্দেশনাগুলো গুলো আসছে যে নির্দেশনার আলোকে বোঝা যায় এটা ফরস আর কোন কোনো প্রক্রিয়া বলছেন না যেহেতু আল্লাপাক এটাকে কোরআনার আয়াত নাজিল করেন এটা নবী সালাম হাদিস দ্বারা সাব্যস্ত সুতরাং এটাকে ফরস বলা যাবে না এটা ওয়াজি এই জন্য কেউ ফরজ বলছেন কেউ ওয়াজিব বলছেন কিন্তু দুইটাই তরক করলে কবিরা গুনা ফরজ তরক করলেও কবিরা গুণা ওয়াজিব তরক করলেও কবিরা গুণা সুতরাং যদি অস্বীকার করে তাকে কাফের বলা যায় না কিন্তু ফরজ অস্বীকার করলে তাকে কাফের বলা যায় এই ক্ষেত্রে একটু তফাত এজন্য জন্য শব্দটা ওয়াজিব বা ফরজ কিন্তু দুইটাই তরক করলে কবিরা গুনা হয় এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একজন মুসলিম কোন অবস্থায় এটা ছাড়তে পারে না আর দ্বিতীয় বিষয় হল লম্বা কতটুকু হবে লম্বার বিষয়টা নিয়ে একটা লাভ আছে পরে কেটে ফেলতেন আর কোনো আহলুল আলমের মতে যে এটা কাটা যাবে না এটা ছেড়ে দিতে হবে কারণ নবী সালাম কাটছেন ছোট করছেন এই মর্মে কোন হাদিস নেই নবী যে তার বুক পর্যন্ত ছিল আরও এটা সহ অনেক ফখিরা বলছেন যে দাড়ি ছেড়েই দিতে হবে পুরাটা তা আমরা বলবো যেহেতু আল উল আলমদের দুইটা মতে আছে তবে এক মুষ্ঠির কমে না এক মুষ্ঠির কমে কাটা যাবে না তবে উত্তম হইলেও ছেড়ে দেওয়াটা জি দে নামাজে সূরা ফাতিহার পরে উচ্চ স্বরে অথবা নিম্ন স্বরে অথবা ইমামের সাথে আমিন বলা এবং সাত আসমানের কাবা সাথে সালাতে আমিন মিলে গেলে তারে কি কোনো আছে কি যে আলহামদুলিল্লাহ ফজিলত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যার আমিন বলাটা ফেরস্তাদের আমিন বলার সাথে মিলে যাবে আল্লাহ ফের গুনামের আমিন্তা আমিন বলা হয়নি অংশগ্রহণ করে মসজিদে ফেরেস্তারা আছে তো ইমাম যখন আমিন বলে ওলাদ্দ বলে আমিন বলেন তখন ফেরেস্তারাও আমিন বলে ইমামও আমিন বলে ফেরেস্তারাও বলে মুসল্লিরও বলবে সবার আমিন যদি মিলে যায় তা আল্লাহ রব্বুল আলমিন গুনামাপ করে দেন এখন কথা হইল এখন জোরে বলা আসতে বলা নিয়ে তো মধ্যে আছে। এজন্য বিষয় যেগুলো। আহমে একতাল এগুলো অস্বীকার করলে বা এগুলোকে একটা মানল আরেকটা মানল না এগুলার কারণে ইমানের কোনো সমস্যা হয় না এগুলার কারণে আকিদা ইমানের কোন সমস্যা নয় এগুলো ফেকি বিষয় ফেকি বিষয়ে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিষয়টা দলিল সবচেয়ে শক্তিশালী সবচেয়ে যেহেতু আমার মতের সাথে আরেকজন একটা না মিললে তাকে আমি গোমরাও বলব না খারাপও বলব না তাকে কিছুই বলব না তারটা সে আমল করবে আমি আমারটা আমল করব দুইজনে আমল করব কিন্তু আমি সবসময় চেষ্টা করবো বিশুদ্ধটা আমল করার অর্থাৎ বিষয় নিয়ে একতলাপি বিষয় নিয়ে কোনো ঝগড়া জাটি মারামারি কোনো সাথে কারো ঝগড়া নেই কিছু নেই কেউ কাউকে খারাপ হবো না ভালো হবো না কিছু বলে না যাজার মত পড়তেছে এটাই হলো ইসলামের মৌলিক সৌন্দর্য তবে মানে সবসময় নিজে চেষ্টা করব যে আমলটা সবচেয়ে বিশুদ্ধ পুরাণ সন্ন্যার নিকটবর্তী সেটা আমি আমল করব জি এই পৃথিবীতে আল্লাহর জমিনে মুসলিমের সাথে তো কাফের বেশি তা আমি যদি কাপেরদের সাথে ব্যবসা বাণিজ্য না করি তাহলে তো পৃথিবী চলবে না আর নবী সাল সময় নবী সাল্লা উলিস ইসলামের যে মদিনা ইসলামের রাষ্ট্র ছিল সেই ইসলামের রাষ্ট্রে তো আপনার ইহুদিরা নাসারা মুসিকেরা ব্যবসা বাণিজ্য করছে সেখানে কত বাহিরের থেকে দলে দলে ব্যবসায়ীরা আসছে। আবার সাহাবাহিকেরা কত মুর্শিকদের দেশে ব্যবসা করতে গেছেন বিভিন্ন জায়গায় এজন্য এটাতে কোনো অসুবিধা নাই তবে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব যেটাকে বলা হয় আল ওয়ালা এটা করা যাবে না অন্তরঙ্গ বন্ধুত্বটা বিভিন্নভাবে হয় একটা হল তার কৃষ্টি কালচারকে পছন্দ করা এটাও বন্ধুত্ব যেমন মুরসিকেরা যেমন চুল কাটে আমিও তেমনি চুল কাটি মুরসিক যেমন দাড়ি কাটে আমিও সেরকম দাড়ি কাটি মুরসিক যে জাতীয় পোশাক আশাক পছন্দ করে আমিও সেটা পছন্দ করি এগুলো মুরসিকদের সাথে বন্ধুত্ব তারপর মুরসিকদের পূজা পার্বণ হয় কুফরি অনুষ্ঠান হয় সিরকি অনুষ্ঠান হয় আমিও সেখানে অংশগ্রহণ করি এগুলো হলো বন্ধুত্ব তারপরে মসিকের কোনো অনুষ্ঠান হইলে সেখানে আমি সবার আগে যাই বসে থাকি তাদের বিবাহ আমি আচরণ তাদের সাথে সম্পর্ক রাখা ব্যবসা বাণিজ্য করা এগুলো ইসলামে নিষিদ্ধ না এখানে আমাদের এক ভাই अवश्य जी। <laughs> मुस्लिम नाफे बोलार्लेक्टर সে এবং তার যে তাকে কাফের ঘোষণা দেওয়ার মতো যেই পরিমাণ দলিল দরকার শর্ত সারায় দরকার সেই পরিমাণ আমার কাছে নাই ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলা যাবে না কিন্তু বাই যেটা বলছেন যখন সে বই লিখছে বইয়ের মধ্যে ইসলামের বিরুদ্ধে ইসলামের সংস্কৃতির বিরুদ্ধে নবী সাল্লাহ ইসলামের বিরুদ্ধে বা এরকম লেখা লিখছে এটা তো স্ট্রং দলিল প্রমাণ কুপুরের উপরে বা বক্তিতা বক্তৃতা দিছে বক্তৃতার মধ্যে ইসলামের বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কোরআনসোনের বিরুদ্ধে কথা বলছে তখন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তখন সে মোরতাদ হয়ে যাবে সে কাফের হয়ে যাবে এবং তখন রাষ্ট্রের উপরে ফরজ হয়ে যাবে যে মোরতাদের শাস্তি নিশ্চিত করা কোন সন্দেহের বসবতী হয়ে ধারণা করে কাউকে জি জি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটাকে ফুল বলি আসলে এটা এবং আরবি মিশ্রিত অর্থাৎ মূলত ফুলসারাতটা আরবি এই ফার্সি এটার আরবি হলো আসার এটার আরবি শব্দটা হলো আশারাত ফুল আমরা ফার্সি শব্দটা এখানে নিয়ে আসছি কিন্তু মূলত এটা কোরআন এবং যে আলা জহরান নাম যে জাহান্নামের উপরে তোমাদের জন্য এই স্যারটা কায়েম করা হবে অর্থাৎ এই স্যারটা জাহান্নামের উপরে স্থাপন করা হবে আমরা সেরাত মানে একটা রাস্তা একটা সেতু বা আকু আতম যিনি এই সেতুটা এই म साल्लेम नबीम से रसुलरा छा আর কোন ব্যক্তি না কোন ব্যক্তাকে এই হাদিসের মধ্যে আমরা দেখি যে সারা এরকম আরো অনেকগুলো হাদিস আছে जी जी आलहमदिल्ला गुरुपूर्ण सेवा मानी दाँत परिष्कार सूतरा क्षतिकर नकम जेको विषय दिए जेको जिन दिए दाँत परिष्कार कर लेकिन जेहेतु नबी सल्लाम गाच दिए को गाच दिए करी তাহলে নবী সরাসালামের শূন্যতার সাথে বেশি মোয়াফেক এজন্য জন্য ওলামাইকেরাম বলেন যে আমরা যখন সলাতের জন্য মেসওয়াক করি ওজুর সময় মেসওয়াক করি তখন আমরা গাছ দিয়ে করি আর যখন অন্যান্য সময় করি তখন ব্রাশ দিয়ে করি তাহলে দাঁতও ভালো করে পরিষ্কার হইল আবার ওই নবিসামের ওই আমরা হু হু ধরে রাখলাম এটাই তবে মেসওয়াক ব্রাশ করলেও ওইটাও মেসওয়াক সেরাপটা এখন যেটা বলছি ওইটা বলছি হাদিস আর কোরআন একাডেমি আছে কোরআন একাডেমি আয় আপটা আমার এখানে লেখা আছে যে আমি আয় বলে দিচ্ছি যে আয়াতটা এখানে আছে এটা সুরামারিয়ামের একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াত আরো আছে কয়েকটা আয়াতে এই আছে আমার করণীয় হলো আবার পুনরায় নতুন করে অজু করা সলাদ বেঙ্গে গেলে আবার নতুন করে সলাত আদায় করা তো যখন ইমান বেঙ্গে যাবে এরকম কোন একটা কারণে তখন তাওবা করে আল্লাহ রব্লা আলমিনের কাছে ক্ষমাছে আল্লা রবাহ আলমী আগের গুলা মাফ করে দিবেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন যে সাক্ষ্য দেওয়া সাক্ষী দেওয়া এই সাক্ষ্যটা মূলত প্রথম কথা হইল সবকিছু সরাসরি দেখে সাক্ষী হয় না সাক্ষীটা অনুভব করার মাধ্যমেও সাক্ষী হয় মানে আমি অনুভব করতে পেরেছি আমি উপলব্ধি করতে পেরেছি সরাসরি স্বচ্ছক্ষে হয়তো দেখি নাই কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি বিষয়টা তারপরে আমি অনুভব করতে পেরেছি আমি আকল দ্বারা বিবেক দ্বারা আল্লাহর আয়াত দেখার মাধ্যমে তারপরে আল্লাহর বাখলুকাত দেখার মাধ্যমে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এটাই হক এটাই হলো সাক্ষ্য তো আমি একজন মানুষ যখন পৃথিবীতে আসছি তখন আমার চোখ খোলার সাথে সাথে আমি আল্লাহর জমিনে আল্লাহর অসংখ্য আয়াত এবং মাখ লুকাত দেখেছি এবং এই আয়াতগুলোকে এমন সুচারুভাবে পরিচালনা দেখতে পাই যেই সুচারুভাবে একজন পরিচালনাকারী পরিচালনা না করলে এটা এত সুন্দরভাবে চলতে পারে না তারপরে আমার নিজের দিকে যেভাবে সৃষ্টি করা হয়েছে দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আসাদু ইহা ইহাদ আর মোহাম্মদ সাল্লা যেই ওহি যেই রেসালতা আমাদের সামনে পেশ করছেন এটাতে ভুলের সন্দেহের কিছু নাই আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মোহাম্মদাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আছো এখানে সাহাদা আর সাহাদা মানে সব সময় সাহাদা মানে সাক্ষ্য দেওয়াটা মানে সরাসরি দেখা জরুরি না সচক্ষে দেখা জরুরি না দেখা ছাড়াও মানে অনুভব করা উপলব্ধি করা দৃঢ় সিদ্ধান্তে পৌঁছা দৃঢ় বিশ্বাসে পৌঁছা এটাও সাহাদা মানে <laughs> কিন্তু <laughs> তার মানে বিষে তারপরের যে সমস্ত পর্যায়ে আমরা ঘুরি যে তার কুলসির হিসাব হাসন যে না আসলে মূলত মৃত্যুর পরের যে বিষয়গুলো এগুলো সবগুলো হল বারজাখি জীবনের বিষয় এই বিষয়গুলোর সাথে দুনিয়াবী বিষয়গুলোকে বা দুনিয়াবী চিন্তাধারাকে ওই চিন্তাধারার সাথে মিলানো যাবে না ওগুলোর হিসাবটাই সম্পূর্ণ ভিন্ন ধরনের যেমন কবরে আপনার জান্নাতের বিছানা আসে জান্নাতের পোশাক আসে শুয়ে থাকে কই আমরা তো কবরটা খুললে ওই লোকটাকে ওখানে দেখি না তার কবরটা এক ছোকে যত দূর দেখা যায় বড় হয়ে যায় তো কবরটা আমরা দেখি যেটা দিয়ে এসছি ওইটাই আছে বড় হইতে তো দেখি না অর্থাৎ এই বিষয়গুলো বারজাখি জীবনের অবস্থা তো এই জন্য এগুলো যেভাবে কোরআন হাতিসে যে একটু আগে আমরা আল্লাহ সিফাতের ব্যাপারে যেটা বললাম যে রহমান আল্লাহ আর শেষা ঠিক বারজাখি জীবনের অবস্থাগুলোও। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ না আর হিসাব তো মৃত্যুর সময় হয়ে যায় একজন মানুষের কাছে যখন মালাকুল মা আসে তখন সে ডানহাতে আমল্লামা পাচ্ছে না বাম হাতে পাচ্ছে তার সাকারাতুল মাওতটা কি সাধারণ ভাবে হচ্ছে না সে কষ্টের মাধ্যমে সবগুলা পর্যায়ক্রমে হবে যেভাবে আল্লাহ করার দরকার হওয়ার দরকার সেভাবে হবে হাকিকি মানে প্রকৃত শহীদ হলো তারা যারা আল্লাহ রাস্তায় মারা যান বিশেষ করে জিহাদ পিসাবার ক্ষেত্রে যারা মারা যান আল্লাহ দিনের জন্য তারা হলো শহীদ আর একটা হইলো হুকমি হুকমি হলো কেউ অসুস্থ মারা গেছে তারপরে আপনার পানিতে ডুবে মারা গেছে মারা গেছে বিভিন্ন মাধ্যমে মারা গেছে এটাও এক ধরনের শহীদ তবে এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো ধরেন যুদ্ধেই মারা গেছে বা এরকম ভাবে মারা গেছে ওই ব্যক্তিটা যে শহীদ হয়েছে এটাও গায়বী বিষয় এলমে গাইবের বিষয় এজন্য ওই ব্যক্তিকে নির্দিষ্ট করে যে শহীদ অমুক বা অমুক শহীদ হয়ে গেছে এ কথা বলা যাবে না কারণ লোকটা মারা গেছে আপনি ঘোষণা দিতে পারবেন না যে অমুক ভাই আজকে শহীদ হয়ে গিয়েছে শহীদ ভাই এর জানা যা এতটাই হবে এটা ঘোষণা দিতে পারবো না কারণ সেই যে শহীদ হয়েছে না আমি দেখতেছি এটা শহীদের কারণ হ্যাঁ অবশ্যই তার ইমানই বিষয় আছে খালি মারা গেলে তো আর শহীদ শহীদ হয়ে যাবে না তার বিশুদ্ধ ইমান আছে কিনা সেরেক মুক্ত কিনা কুফর মুক্ত কিনা অনেক বিষয়ের সাথে জড়িত আছে এজন্য জন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে শহীদ বলা যাবে না সময় এক সাহাবি মারা গেছেন তো এক মহিলা আসে বলতেছেন আরে একজন জান্নাতি সাহাবি এত জান্নাতে চলে গেছে তো নবী আমি নবী হয়ে জানিনা সে তুমি জানলে কেমনে আমি আমরা জীবনে কোনদিন কোন সাহাবি কোন ব্যক্তি মারা গেলে আমরা বলতাম নাহান ব্যাপার গাইবের ব্যাপার এটা আল্লাহ ভালো জানা ইনতা